সূর্যটা যতদিন পূর্ব পশ্চিম ডুববে আর উঠবে সূর্যটা যতদিন পূর্ব পশ্চিম ডুববে আর উঠবে হকার বাতিলের সংগ্রাম ততদিন চলছে চলবে আল্লাহ আকবর তাকবিরিধ্বনিতে কেঁপে উঠবে বেইমা আল্লাহ আকবর তাকবিরিধ্বনিতে কেঁপে উঠবে বেইমা ইমান বুকে নিয়ে যতদিন বাঁচবে একজন মুসলমান আকাশে বাতাসে প্রতিধ্বনি বন্ধ হবে শুধু জিন্দারাবে ইসলাম তন্ত্র মন্ত্র সব বন্ধ হবে শুধু জিন্দারাবে ইসলাম যতদিন পৃথিবী থাকবে যত দিন পৃথিবী বি থাকবে যতদিন দিন পৃথিবী বি থাকবে যতদিন দিন পৃথিবী বি থাকবে আজানের সুরে সুরে ঘুম ভাঙবে নব উদ্যমে সবে জেগে উঠবে আজানের সুরে সুরে ঘুম ভাঙবে নব উদ্যমে সবে জেগে উঠবে পিছিয়ে সব ভয় দিদা শঙ্কা পিছিয়ে ফেলে সব ভয় দিদা শঙ্কা গর্জে উঠবে ওই রণডঙ্কা কাফনের কাপড়ে বীর মুজাহিদ কাফনের কাপড়ে বীর মুজাহিদ তস নস করে দেবে জালিমের বিধান। कोर्ते नोर बेशावे लोर बेशार विधानर्ते काए लोर बेशावे लोर बेशवे जत दिन पृथ्वी थकबे जत दिन पृथ्वी थकबे जत दिन पृथ्वी थे जत दिन पृथ्वी थकबे मृत्युर मुखोमुखी ठाए दाड़िए थमे ना मुजाहिद जा मृत्युर मुखोमुखी ठाए दाड़िए थमे ना मुजाहिद जा অসীম সাহস আর মহাবিক্রমে অসীম সাহস আর মহাবিক্রমে শত্রুর গতিপথ সব যাবে থেমে নবজুয়ানের খুনে লাগবে দোলা নবজুয়ানের খুনে লাগবে দোলা রচিত হবে ফেরে নয়া কার্ব জুড়ে উঠবে আওয়াজ আল জিহাদে জিহাদে বিশ্বজুড়ে উঠবে আওয়াজ জিহাদিহাদ যতদিন পৃথিবী বি থাকবে যতদিন পৃথিবী বি থাকবে যতদিন পৃথিবী থাকবে যতদিন পৃথিবী বি থাকবে রক্তের রঞ্জিত হবে জমিন সত্যের ঝান্ডা রবে অডিন রক্তের রঞ্জিত হবে জমিন সত্যের ঝান্ডা রবে অডিন তপ্ত আগুন এই জ্বলবে বুকে তপ্ত আগুন এই জ্বলবে বুকে বিদ্রোহ প্রতিবাদ উঠবে মুখে বাতিলেরা যেখানেই হবে ক্ষুদ্ধ বাতিলেরা যেখানেই হবে ক্ষুদ্ধ আল্লাহর নামে সে হবে যুদ্ধ। তা মান্না শেষ হবে না শেষ হবে না শাহাদাতের তা মান না শেষ হবে না শেষ হবে না যতদিন পৃথিবী থাকবে যতদিন পৃথিবী থাকবে যতদিন পৃথিবী থাকবে দুদিন পৃথিবী থাকবে আকাশে বাতাসে হবে প্রতিধ্বনি বিশ্বনবীজির নাম চিরভাস্বর হয়ে জলজল করবে বিশ্ব নবীজির নাম তন্ত্র মন্ত্র সব বন্ধ হবে শুধু জিন্দারাব ইসলাম তন্ত্র মন্ত্র সব বন্ধ হবে শুধু জিন্দারাবে ইসলাম তন্ত্রমন্ত্র সব বন্ধ হবে শুধু সিন দারাবে ইসলাম তন্ত্রমন্ত্র সব বন্ধ হবে শুধু সিন দারাবে ইসলাম তন্ত্রমন্ত্র সব বন্ধ হবে শুধু সিন দারাবে ইসলাম তন্ত্র সব বন্ধ হবে শুধু সিন দারাবে ইসলাম